এইবারে ভারতের অবস্থা খুব খারাপ আপনারা মারবে। আর আমাদের ভারত থেকে তেড়ে দেবে আপনারা আসতে করে বলুন পারবে একসাথে বলুন পারবে ওলে ডাটা পচে গেলে ওল কি পচে যায় ও মাটির ভিতরে থাকে বৈশাখ দশটি মাস আবার হোক কক ছাড়ে গাছের ডাঁটা চরচড় করে বাড়ে ওই ওল থেকে গাছ বের হয় ওলের মতো মাটির তলায় আছে সুযোগের অপেক্ষায় আছে আবার একদিন ইনশাল্লাহ গাছ বের হবে বলুন ইনশাল্লাহ সাদদান যদি মরেও যায় ওকে যদি জেলখানায় ধরে রেখে ইসলামের কোন ক্ষতি হবে না আল্লাহ তোরা যদি ভারতের মাটিতে এক নম্বর ইমানদার হতে পারিস এক নম্বর ইমানদার হতে পারলে কি হবে এক বালতি পানিতে এক ফোটা তেল ফেলে দিলে तेलटा ऊपर भाजबे ना तेलटार नीचे नेमे जा भारत मुसलमाना गोटा पृथिवीत जदि बेईमान भरे जाए एक जुन जो एक नम्बर ईमानदार था आम अल्लाह सब बेईमान माथार ता सिंहसन कर देवे सवर अल्लाह